Its Lighthouse Presentation I will not flesh and miroo to God because of the saints, but may only bor ни by this saker is wordable I Anwar el Allah'Novi'i He wants lecture from us She does a এই লেকচারটির বিষয়টি হল যখন আলেম কোন শাসকদের সাথে সাক্ষাৎ করেন تَرَاهم رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُم فيِيإِن جلِكَ زَرعٍ أَخْرَجَ شَطءهُ فَآزَرَهُ فَسْتَلظَ فَسْتَوى على سُطِهِ يعجِب الزّرلَّ عَ يَغظَ بِهِمُكُفف হম্মদ সাল আলহ সাল্লাম আল্লাহর রসুল আর যারা তার সাথে আছে তারা কাফিরদের বিরুদ্ধে কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরে সহানুভূতিশীল উনত্রিশ इम आब्बास रदेअल्ला बर्णित रसुल सल्लाम जे व्यक्ति बेद जीवन काटा से कर्कश हो जाए जे शिकारी नियोजित है से उदीन और जे व्यक्ति शासक सर से फितनारजे पतित है अबू दाउद तिरमिजी नासाई और बाइहक होते यहा हादिसे वर्णी पावा मानुष कर्म और परिवेश द्वारा प्रभावित है और यण इसमें दिखे निर्देशना दे কী কাজ আমাদের করতে হবে এবং কোন ধরনের কাজ আমাদের আমাদেরকে এড়িয়ে চলতে হবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কোন পরিবেশে আমাদের থাকা উচিত এবং কী ধরনের মানুষের সংস্পর্শ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা উচিত একজন ব্যক্তি কোন ধরনের কাজ বাছাই করছেন তার উপর নির্ভর করে তার ব্যক্তিত্বের অনেকটাই গঠিত হয় যেমন চিকিৎসা ক্ষেত্রে কর্মরত একজন ব্যক্তি যে সকল চারিত্রিক গুণাবলী অর্জন করেন তার সাথে কম্পিউটার জগতের আরেকজন ব্যক্তির চারিত্রিক গুণাবলির অনেক পার্থক্য বিদ্যমান থাকে किचु पेशा मानुष के कठोर तोले किसा मानुष के तोले नमनियों अनेक क्या आखिर साफल्य अर्जन करार्जन हवाछन्य आर अनेक पेशार क्षेत्र कठिन और कठोर हवाटाई नीति एमक पेशार क्षेत्र एम सदृश्य बैसादृश्य देखा जाए रसुल सल्लाहल्लम छावल पालर राखाल दयालु और उटर पालर रखाल अहंकारी ऊपर हादिस फसा देखते पाई रसुल्लाहलम तीन क्या कथा उल्लेख कर मानुषरपर এগুলোর প্রভাব বর্ণনা করেছেন প্রথমটি কি ছিল প্রথমটি হল বেদুনের মতো জীবন জীবনযাপন করা রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন বেদুনের জীবন ব্যক্তি চরিত্রকে রুড়ো ও কর্কশ করে তোলে মরুভাবে রুক্ষ পরিবেশ এবং কঠিন জীবন মানুষকে এমন করেই তোলে যে সে যেন ওই পরিবেশে টিকে থাকতে পারে দ্বিতীয় যে কাজটির কথা বলা হয়েছে তা হলো শিকার শিকার খুঁজে পাওয়া তাকে ধোকা দিয়ে তার থেকে নিজেকে লুকিয়ে রেখে তার পিছন পিছন দৌড়ে তাকে নিজ আয়ত্তাধীন করে নেওয়ার বিষয়টি বেশ রোমাঞ্চকর শিকার শিকারকর একটি নেশায় পরিণত হয় তা হয়তো ওই ব্যক্তি নিজের দায়িত্ব পালন থেকে নিজেকে গাফিল করে তোলে ফলে দিনের দিক থেকে তার হয়ে যায় ঘাটতি এজন্য রাসুল সাল্লু আলাইস্লাম বলেছেন তার হয় উদাসী ও অঙ্গলজীবী তৃতীয় যে কাজটির কথা রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন তা হলো শাসকদের সাথে সাক্ষাৎ করা রাসুল সাল্লু আল্লাম বলেছেন যে ব্যক্তি শাসকদের সাথে সাক্ষাৎ করে সে যেন ফিতনায় পতিত হয় সুনানি আবু দাউদের ব্যাখ্যাগারী গ্রন্থ আউন আল মাবুদে বলা হয়েছে যে এ হাদিসে বর্ণিত ফিতনায় পতিত হওয়ার অর্থ হলো দিন থেকে বের হয়ে যাওয়া বা দিনকে হারিয়ে ফেলা সুনানি তিলমিজি হাদিস গ্রন্থটির ব্যাখ্যাকারী গ্রন্থ ফুতাহ আল আহ ওয়াজিতে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি শাসকের সাথে সাক্ষাৎ করে তার তোষামত করে সে ফিতনায় পতিত হয় কিন্তু যে ব্যক্তি শাসকদের সাথে দেখা করে কিন্তু তাকে তোষামত করে না বরং তাকে হিসেবে সাক্ষাৎকৃষ্ট হয় যারা জুলুম ও অত্যাচার করত তবে তার নিজেরা ছিল মুসলিম তাহলে চিন্তা করে দেখুন আজ আমরা সেই সব আলেমদের ব্যাপারে কি বলবো যারা কিনা এমন শাসকদের সাথে সাক্ষাৎ করছেন যেসব শাসক দিন ইসলাম থেকে সম্পূর্ণভাবে খারেজ হয়ে গেছেন যেখানে হাদিসে বলা হয়েছে অত্যাচারী শাসকদের সাথে সাক্ষাৎ করলে একজন মুসলিম তার দিন থেকে বের হয়ে যাচ্ছে তাহলে সে সকল আলেমগণের দিনের কি হবে যারা এমন শাসকদের সাথে সাক্ষাৎ করেন যে শাসকরা যারা ধর্মদ্রোহিতার প্রচারক এবং উন্মতের শত্রুদের নিরাপত্তা প্রদান করে শাসকদের জগতে প্রবেশ করার মানেই হল ফিতনা তাদের জগৎজুড়ে রয়েছে শুধু মিথ্যা আর ধোকা আলেমদের আগমন হয় পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন এক পৃথিবী থেকে তাদের পরিবেশ তাদেরকে শত ও অকপট হতে শিখিয়েছে এবং তাদেরকে রাজাবাদশাহের মিথ্যা আর ধোকাবাজি শোনানোর জন্য প্রস্তুত করা হয়নি ফলে এই শাসকরা মিষ্টি মিষ্টি কথা বলে প্রতিশ্রুতির দোহাই দিয়ে তাদেরকে ধোকা দেয় ভালো ব্যবহার আর উপহারের বিনিময়ে তাদের বিশ্বাস ভাজন হয়ে উঠে রাসুল সাল্লাহ আলু সাল্লাম কি বলেননি তোমরা একে অপরকে উপহার দাও এভাবে ভালোবাসা বৃদ্ধি পায় নিঃসন্দেহে কিছু আলেমদের মন তো ধরনের শাসকদের প্রতি ভালোবাসা এতটাই বিগলিত ঠিক যেমন করে বনি ইজরা মানুষরা রাসুলদের প্রতি ভালোবাসে বিগলিত হয়ে গিয়েছিল এসব শাসকরা তাদের জালে বহু আলেমকে ফাঁসিয়েছে তারা তাদের নিজেদের সুরক্ষা ও এবং তাদের ইহুদি ও খ্রিস্টান প্রভুদের স্বার্থারের কাজে নিয়োজিত করেছে এই আলেমরা আল্লাহদ্দিন ও মুসলমানদেরকে রক্ষা করার বদলে কাফের শাসকদেরকে প্রতিরক্ষা দান করেছে তবে এই উন্মতের মাঝে সবসময় এমন একটি দল থাকবে যারা হক ও সত্যর প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর দিনকে সুরক্ষা প্রদান করতে থাকবে এমন আলেমগুন সর্বদা থাকবেন যারা হক হকের উপর হকের জন্য লড়বেন এবং আত্মত্যাগ করবেন আজও এমন আলেমগুন রয়েছেন যারা আহমেদ বিন হাম্বল রহমতুল্লা আল্লাহের পদঙ্ক অনুসরণ করেন যিনি এক একই জন্য লড়াই করেছেন আর এই আলেমরাই হচ্ছেন আহলসুন্নাউল জামাতের ইমাম